বারিতা মোহম্মদ ওহ আলি মোহাম্মদ কমাবার তাহাল ওহলা আলী বাহি কাহমী মজিম الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم اما بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم ما كان محمد الا حد من الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال تعالى اليوم أكملت لكم دينكم وأكملت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا وقال تعالى ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم مَن يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهُ فِي الدِّين أو كما قال عليه الصلاة والسلام محترم صدر اجلاس ইসলাম মহান প্রচন্ড স্মৃতির ভিতরে আমাদেরকে জাম্নাতের বাগান এসে হাজির হওয়া তৌফিক দান করেছেন এই জন্য সকলেই শুক্রিয়া দায়ী করে বলবো আলহামদুলিল্লাহ মূল্যবান করেছেন একটি মসজিদের উদ্যোগে এখানকার যুবকেরা আমি যখন এখানে হাজির হয়েছি যুবকেরা আমাকে রিসিপশন জানিয়েছেন মাহফিলের সাথে যারা সম্পৃক্ত করেছেনস্থল থেকে ধন্যবাদ মোবারক জানাচ্ছি মুহাম্মদুর রসুল্লাহ বলেছেন যুবকরা আমাকে সহযোগিতা করেছে বিরোধিতা করেছে ওয়াস করতেছেন হুজুরের দরবারে যুবক হাজির হয়েছে আমার নবী সাল্লাম দেখতেছেন যুবকটার বসার জায়গা নেই আল্লাহর নবী নিজের গায়ের রুমালটা খুলে এটাকে একত্রিত করে ওই যুবকের দিকে চোখে মেরে বললে তুমি আমার রুমালটা বিচায় তারপরে বসো যুবককে রাসুল এমন ভালোবেসেছে এবং এই যুবক সম্পর্কে এরসুল বলেছেন যার কলিজার টুকরা ছিল হাসান হুসাই আমার নবী গেছেন শেষদায় আল্লাহ ডাক দিয়ে বলেছেন যতক্ষণ হুসাইন পিঠের উপর থাকবে মাথা উঠাইবার অনুতি দেয় সেই হাসান হুসাইন সম্পর্কে বলেছেন যুবক তোমার জান্নাতের সরদার হবে হাসান আমার বন্ধুবান আমি আপনাদের সামনে খুবই বাংলা চোরা এলোবেলো কিছু কথাবার্তা বলব আমার কথা সবসময় এলোবলোই হয় আমার বাইরে আমরা পৃথিবীতে সর্ব উচ্চ সম্মানিত জাতক আমাদের ইজ্জত এবং সম্মান আল্লাহ প্রদত্ত আল্লাহ পাক দিয়েছে এক নম্বর তো আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানায় সম্মানিত করেছে মানুষ দ্বিতীয়ত আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বানায় সম্মানিত করেছে তিন নম্বরে আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ বানাইছে উদ্দেশ্যের উদ্দেশ্যে আল্লাহ পাক হজরত আদম আলা হাতের দ্বারা তৈরি করেছেন রসোলা হলেন উদ্দেশ্য মুখুদ আদম আছেন আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন মুকসুদ নবী মোহাম্মদ রসো মুহালা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক কিস্তিতে উঠিয়ে বাঁচিয়েছেন maksud নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছেন maksud নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এর ঘরে ইসমাঈল আলাইহিস সালাম কে জন্ম দিয়েছেন maksud নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে খলিলুল্লাহ বানিয়েছেন maksud ইনুস আলাই সালামকে মাসের পেটের থেকে বাঁচায় মুসুদ্দ নবী মোহাম্মদ রসৌল্লাহ ইসুফ আলাইসালামকে কুয়ার থেকে বাঁচাইছেন মুসুদ্দ নবী মোহাম্মদ রসৌল্লাহ ইসুফ আলাইকে মিশরের রাজত্ব দান করেছেন মুকসুদ্ী মোহাম্মদ রসৌল্লাহ সালাইমানের হাতে হাওয়াকে কে তাবে করে দিয়েছেন মুসুদ্বী মোহাম্মদ রসৌল্লা সলাইমানকে রাজত্ব দান করেছেন মুকসুদ্দ নবী মোহাম্মদ রসৌল্লাহ হাতে লোহা কে নরম করে দিয়েছেন মুকসুদ্দী মোহাম্মদ রসোল্লাহ হজরত ঈসা আলাই সালামকে মারিয়ামের গড়ে বিনা বাপে জন্ম দিয়েছেন আজকে এই মাহফিল আপনারা ইন্টেজাম করেছেন যেহেতু এখানে স্টেজে যারা বয়ান করেছিলেন তারা চলে গেছেন এই জন্য আমি কার নাম নিয়ে আবার কোন বিপদে পড়ি এই জন্য আমার কথাটি আমি বলি অন্য কারো কথা বললাম না আমি আমাকে আপনারা দাওয়াত এই এটা কিছুক্ষণের জন্য মাইন আনেন পরে বার দিয়ে দিয়া আমি প্রধান অতিথি আমার প্রধান যোগ্যতা অভিজ্ঞতা সেটা আমার নাই কিন্তু আপনারা যেহেতু প্রধান অতিথি বানিয়েছে আমি হইলাম এই মাহফিলের উদ্দেশ্য এই মাহফিলের মকসুদ লাগিয়েছেন আমি আসার পরে লাইটিং স্টেজ হয়েছে বুধ আমি আসার পরে আমি হইলাম এই মাহফিলের মকসুদ আমি আসছি পরে ঠিক তেমনি করে এই সৃষ্টি জগতের মকসুদ আমার নবী মোহাম্মদুর রসুল আদম আসছেন আগে আমার নবী মকসুদ আসছেন পরে ইব্রাহিম আলাই সালাম আসছেন আগে আমার নবী মকসুদ আসছেন পরে পরে পাহাড় পর্বত নদী লাঙা পানি বাতাস সবকিছু তৈরি হয়েছে আগে আমার নবী মকসুদ আসছেন সকল নবীদের পরে কথা কি বুঝে আসতেছে ভাত খাই না দানের তারপরে রাখে রাখার পর দু চৌল এরপরে গেরা ধারা নিয়ে খেতের মধ্যে কাদা মাটিতে ফেলাইছে জ্বালা জ্বালা বের নেইছে খাওয়ার জন্যে না মুখ সুদ হইলো চৌল জ্বালাটা একটু বড় হওয়ার পরে খেতের মধ্যে নিয়ে লাইন দিয়ে লাগাইছে মুখ সুদ হইলো চৌল এরপরে দান গাছের গুড়ার মধ্যে সার দিছে মুখসুদ হইলো চল ফানি দিয়ে ভিজে সিদ্ধ করছে মুখসুদ হইলো চৌল রোদ্রে দিয়ে শুকাইছে মুখসুদ হইলো চল বাঙ্গায়ে চাউল বাড়ি করছে চাউল আগে না পরে এখন চাউল হইলো চাউল যখন হয়ে গেছে চাউলটা দিয়ে আবার চাউল দিয়ে দান বাড়ানো সম্ভব চাউল যদি বিজয় রাখে গেরা হবে চাউল খেতে বানিয়ে নিলে গাছ হবে খুব ভালো করে বুঝছেন আখেরি জমানার নবির সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ করে চাউল খেতে না। আমার নবীর পরে কোনো নবী হবে না কথা কি বুঝে আসছে এবার আরেকটা মশলা বোঝাইতে চাই চাউল যখন হয়ে গেছে চাউল দিয়ে কি বাদ পাক করা সম্ভব জি ভাত পাক করা সম্ভব তেমনি করে আমার নবীর পরে কোনো নবী হওয়া সম্ভব না কিন্তু নবীর এলেম থেকে সেই খেয়ে হওয়া সম্ভব চাউল থেকে যেমন পিঠা বানানো সম্ভব আমার নবীর এলেম থেকে সেইখে গহরপুরি হওয়া সম্ভব চাউল থেকে যেমন আমার নবীর চাউল দিয়া জীবন বাদ পাক করা সম্ভব আমার নবীর এলেন থেকে সম্ভব নবী হওয়া নবী হওয়া সম্ভব না এখনো এরপরও বলবে না আসতে আপনাদের অনেকেই হয়তো জানা আছে মুক্তারপুর ব্রিজ পার হয়ে আসা লাগে ব্রিজ পার হয়ে যখন আসতেছি দেখি হরি সর্বনাশ মাইকের কি আওয়াজ কঠিন আওয়াজ মাইখের আর কি সু আমি মনে মনে বাপতিছি গাড়িতে বসে আছে এই মাহফিলটা যদি আমার মাহিল হয় এই গেট দিয়ে ভিতরে দেখা যা মানুষ বসার সামনে পঁচিশ থেকে ছাব্বিশ জন রাবা কাবা জুব্বা কুব্বা লাগাইয়া একজনে ওয়াজ করতেছে উষার জরি হলার টি লাগাইয়া বলতেছে এই যে ওয়াহিরা মিলাদ মানে না নবীর মিলাদ সম্পর্কে আমি সারা রাত্র এমন এমন কথা বলতে পারবো যেগুলো তোমাদের শব্দগোষ্ঠীর ফেড়ে বুম মাললো একটা শব্দ বের হ রসুল্লা সালাই আমরা জন্মের বিরোধী না কারণ জন্ম না হইলে রসুল পাইলাম কোথায় আমরা কি জন্মের বিরোধী আমি জিজ্ঞেস করতে চাই আমার ঘরে যখন ছেলে জন্ম হয়েছে নাতি হইলে খুশি না বেজার মেয়ের ঘরে নাতি হইলে খুশি না বেজার আপনার রেলি আপনার আত্মীয় স্বজনের ভিতরে কোনো হইলে আমরা সবাই খুশি আমার দেশের আওয়ামী লীগ জন্য খুশি আমার দেশের বিএনপি সবচেয়ে বেশি খুশি তবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন সর্বপ্রথম যিনি খুশি হইয়া এই জমিনের উপরে মিলাত করছেন তার নাম হইল আবুল মিলাত পরে ফিনী দিয়া বর্তমানে বর্তমানে পরে ফায়েস দিয়া আর আবুল আহাব মিলাত পড়ছে বান্দি আজাদ করিয়া আবুল আহ বড় না আপনার জিলাফি বড় কথা কয়না বাতিজার জন্মে জানাতেরিয়ে ডুবেন যাবে না যাবে না জিজ্ঞেস করে দেখেন আবু জেহেল জাহান নামী আবু তহলেব জাহান নামী আবু আহ জাহান নামের কথা কোরআন শরীফে সৌরায় আহাব নামে একটা সৌরা নাজিল করে ঘোষণা করেছেন ঠিক মুসলমান শুধু তাই না ভালো করে শোনেন আজকে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেছেন আপনি আল্লাহর নবীর দেড় হাজার বৎসর পরে বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেছেন তারা এবং কিবাদের কানেকশন যদি লাগাইতে পারেন রাসুল বলছেন ও আমার উন্নতেরা ভালো করে সরো আমি আমার চাষা আবু তালের সুপারিশ করতে পারবো না তুমি সিলেটের মানুষ তোমাকে সুপারিশ করার আগে আমি নবী জান্নাতে কদম দেব মোহাম্মদুর রসুল্লাহ মুহম্মদুর রসোল্লাহ করেছিলাম আপনাকে সুপারিশ করে জন্নতি নিয়ে যাওয়ার জন্য পাল্লার ঘার মুখে দাঁড়ায় থাকবেন কিন্তু সাক্ষী রেখে বলতেছি রসুলের জিন্দি তিন বাঘ একটা হলো মিলাত উন্নবী আরেকটা হলো সিরাত উন্নবী আরেকটা হলো হায়াতবী কয়বাক মিলাদ শব্দের অর্থ হইল জন্য রসুল ও পেটে ছিল পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছেন আল্লাহ করেছেন এইটা নবী হিসাবে রোজা শরীফে আছেন। এই বর্তমান কালটাকে বলা হয় হায়াত নবী। কথা কি মনে থাকবে মিলাদবী শ্রীর নবী হায়াত উন্নবী মিলাত শব্দের অর্থ জন্ম রসুল ও জন্ম গ্রহণ করেছেন আমরাও জন্মগ্রহণ করেছি রসুল ও মায়ের পেটে ছিলেন আমরা পেটের থেকে জন্মগ্রহণ করেছি কিভাবে পৃথিবীতে আগমন করেছেন হজরতিম সালামকে আল্লাহ তালা নমরুদের আগুনের বিমান থেকে বাছায় তারপরে ইব্রাহিম খলিল বান খলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। দৈর্যশীল সন্তানের খুশখবরি দিলাম দৈজশীল সন্তান ইসমাইল আলহিস জন্মগ্রহণ করেছেন আল্লাহ পাক প্রশ্নপত্র আরেকটা প্রেরণ করে বলছেন লালন পালন করতে পারবা গিং যেখানে কোনো দানা পানি নাই সেই জায়গার মধ্যে নিয়ে রেখে আসবা সন্তানকে ওই জায়গার মধ্যে নিয়ে রেখে আসছে মুসলমান সন্তানের পায়ের ঘোষায় সেখানে জমজমের কূপ জারি হয়েছে। হাটা চড়ার মতো বয়স হয়েছে আল্লাহ পাক আরেকটা প্রশ্নপত্র প্রেরণ করেছেন তোমার সন্তানকে আমার রাস্তায় কোরবানি করে দাও হজরত ইব্রাহিম আলিয়ালাম স্বপ্নের মাধ্যমে কুরবানি করার হুকুম ছেলেকে সকাল বেলা ডাক দিয়া কত সুন্দর মায়ার বাসায় বলতেছেন নবী অলি ইবনে না ইমাম ইবনে ইমাম না চেয়ারম্যান এর ঘরের চেয়ারম্যান না নবীর নবী বুঝেন না খেলা শোনা আসলে এটা বাবার জন্য স্বপ্ন না এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম যে বিষয়ে হুকুম করছে হুকুমটা তাড়াতাড়ি বাস্তবায়ন করেন বাবা জবাই করন্যা দুইজন চালানি শুরু করছেন এক রয়ে আসছে সুরি না। ডাক দেখেম স্বপ্ন দেখা তুমি আমাকে তোমার ছেলেকে জবাই করার জন্য ব্যবহার করতে আনছ যেই মুহূর্তে ছড়িটা গলার মধ্যে লাগাইছ আমাকে আল্লাহ পাক সত্তর বার নিষেধ করছে কাটিস না কাটি না আমি আল্লাহ পাক জান্নাতি দু তোমার পরিবর্তে দিলাম কিয়মত পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় নম্র দিবস কোনদিন পালিত হবে না বিশ্ব ভালবাসা দিবস বেহায়া দিবস মা দিবস বাপ দিবস বোন দিবস দাদি দিবস কত ধরনের আপনাদের সিলেটে কয়জন মানুষের নাম আছে কোন হিন্দুর নাম আছে নমরুদ সেন দত্ত চন্দ্র দাস নমরুদ সাহা। কোন হিন্দুর নাম জি আছে নাই পৃথিবীর কোথাও নমরুদের নাম কেউ রাখবে না কোথাও ইব্রাহিম ইয়া লাইব্রেরি জি ইব্রাহিম স্টোর খিয়া খলিলিয়া কুতুবখানা আছে না নাই ইব্রাহিম আলাই নামে দোকান ইব্রাহিমের অসংখ্য মানুষের নাম ইসমাইল অসংখ্য মানুষের নাম খনি অবস পালন করবে নম্রত দিবস কোথাও পালিত হবে আল্লাহ ইব্রাহিম গড় বানা বানাইছে গড় আল্লাহ করতে শুরু করে দিয়েছেন কবুল আর মঞ্জুর করো আল্লাহ ডাক দিয়ে বলেন খালি কুবুল করে শেষ করলাম না তোমার নাম খালি উল্লাহ সেলের নাম সভিউল গরের নাম বাইতুল্লাহ মানুষের জীবন না শুন গরের নাম বাইতুল্লা তুমি এ প্লাস পাইছো এ প্লাস না কইলে আপনারা বুঝতেন না এই জন্য কইলাম এ প্লাসটা এখন এ প্লাস পাইসো একসাথে নাম্বার সুতরাং এখন পুরস্কার দেওয়ার পালা। তবে পুরস্কার দুই প্রকারের হয় এক প্রকারের পুরস্কার এক নম্বরে হাস করার পরে ছেলের বাবা ছেলের আইসা জড়াই বাবা তুই তো আমার দাম বাড়াইছ ইজ্জত বাড়াইছ একটা পুরস্কার তোলে দিবো তুই কি চাইবে মানব মন্ডলীর জন্য তোমাকে লিডার বানিয়ে দিলাম মিল্লিম ইব্রাহিম গোটা মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম পৃথিবীর কি চাইবা জিরা সাউফি দিব হজরত ইব্রাহিম আলিসাম চৌখানের মধ্যে তোমার কথার মধ্যে তো কোন এদিক সেদিক করো না যা তুমি কইস তা বাস্তবায়ন করো এমন একটা জিনিস চামুক একটাই তোমার কাছে আছে দ্বিতীয় কোনো নাম্বার নাই। একটাই আছে তোমার কাছে দ্বিতীয় গুরু নাম বান নাই এখন একটা জিনিস চাল আর এইটা আমার দিয়ে দিলাম তাম পৃথিবীর ওই ঘরের জন্য একজন দরকার কথা পৃথিবীর তোমার হাবিবকে চাই তফিনের ক মুসলমান বুজুরগ আসছেন যত নবী আদম থেকে ঈশালাম পর্যন্ত আল্লাহ পাক প্রেরণ করেছেন কোন নবীকে কেউ চাই নাই কোন নবির জন্য আল্লাহ দরখাস্ত করে নাই কোন নবির জন্য আল্লাহ করে নাই কোন জন্য পক্ষ থেকে আসার কেউ আহ্বান করে নাই একমাত্র সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আল্লাহ পাকের হাবিবকে ইব্রাহিম আলাই সালামকে আগুনের বিমান থেকে বাঁচাইয়া তারপরে নুমুদের আক্রমণ থেকে বাঁচায়া এরপরে তাকে খলিল বানাইয়া ইসমাই সালাম তার করে জন্ম দিয়া ইসমাই আলাই কুরবানি করুল্লাহ শরীফের ঘর তৈরি করাইয়া সেই বাইতুল্লাহ চৌখের মধ্যে ধরাইয়া ইব্রাহিম খলিলের মাধ্যমে দরখাস্ত করাইয়া আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করলেন কেন ততক্ষণ পর্যন্ত কেউ চাওয়ার সাহস হয় নাই এই সব কিছু করার পরে বৈদুল্লাহ চৌকাটে ধরাইয়া আমার হাবিবকে আমি খলিল মাধ্যমে চাওয়াইয়া এত সস্তা না আর এই ফেসের জিলাপির ব্যবস্থা করে ইয়ে ডাক দিবা আরে হাবিবুটটা তোমার জিলাপি খাওয়ার জন্য সিলেট চলে যাবে সহজে যত নবী আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন আদম থেকে আমাদের নবী পর্যন্ত এর মধ্যে বোধ এক হাজার জিন আর পাঁচ হাজার বোধহয় কোন ফিরিস্তা নাই জিনবো তো আছে দেশের জন জিনও নাই সব কি এবার আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই আমার নবীর বাপের নাম কেটাকাটা জানেন হুজোরের বাবার নাম আবদুল্লা আব্দুল মোতালিব ছিল উনি পুদহী ছিল ফিরিস্তা হুজুরের দাদা আব্দুল মোতালিব উনি মানুষ হুজুরের বাপশাসা তারা এগারো বাই ছিল তাদের মধ্যে তিনজন জিন আর পাঁচজন ফিরিস্তা ব্যবসা ছাড়া সবাই মানুষ কুরাইশ বংশের ভিতরে বোধ ফার্স্টটা পরিবার আছে জিন তিনটা ফিরিস্টা কুরাইশ বংশের দ্বারা ছিল সবাই মানুষ আপনারা বলেন না কেন কুরাইশ বংশের দ্বারা ছিল মানুষ ওজোরের ব্যবসা ছাড়া মানুষ দাদা মানুষ মা বাপ মানুষ আমি জিজ্ঞেস করতে চাই সিলেটের মধ্যে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বাইবারে ইমুতে মিডিয়াতে টেলিভিশনে পেপার পত্রিকায় আজ পর্যন্ত শুনছেন কি মানুষের ঘরে ফিরিসটা হয়েছে আমিনা মানুষ দাদা আব্দুল মুক্তি মানুষ এগারো জন মানুষ গুষ্ঠীর যারা আছে সবাই মানুষ আমার রাসুল তাদের এগারো জন কি খ্রিস্টানহুম তোমাদের মধ্য থেকে একজন রসুল তোমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের নবী মোহাম্মদুল রসুল তবে আমিও মানুষ নবীও মানুষ তার মধ্যে আকাশ পাতাল ব্যবধান ব্যবধান আছে না নাই ব্যবধান আছে না নাই মায়ের পেটে ছিল আমার স্ত্রীর ঘর যখন বাচ্চা আমার স্ত্রীর অবস্থা আমার মেয়ের ঘর যখন বাচ্চা আমার ছেলের বউর ঘর যখন বাচ্চা তখন তাদের অবস্থাকে নিজের চোখে দেখেছি আমার মা আল্লাহ নবীর মা হজরত আমেরা বলেন অন্যান্য মারা সন্তান পেটে থাকা অবস্থায় যে কষ্ট করে আমি আমেনার কোনো কষ্ট আমি আমি মানুষ বেশকম নাই। হয়েছে। হয়েছি। হয় আপনারাও আসছেন মায়ের গর্বের থেকে আসার সময় ডেলিভারির সময় মার কষ্ট হয় কে হয় না আরো জোরে বলেন হয় কে হয় না আমার নবী গ্রহণ করেছেন মা আমেরা পরে আমি মোহাম্মদকে ডেলিভারি করেছি অন্যন্য মেয়েদের মতো কোনো কষ্ট আমার হয় নাই আমিও মায়ের পেটের থেকে আগমন করেছি সাধারণত বাচ্চার জন্মগ্রহণ করার সময় মাথাটা আগে বের হয় অথবা অনেক সময় ব্যতিক্রম হয় পাউডা আগে বের হয় পাও বের হোক আর মাথা বের হোক হয়তো আপনি চিৎ হয়ে আসছেন অথবা কাই এই এসে জমিনের মধ্যে পড়ছেন আমার নবী মায়ের পেটের থেকে জমিনে এসে পড়ছেন শেষ ধারতো অবস্থায় বেশ কম আছে না নাই এখন থেকে জমিনের মধ্যে পড়েছেন পড়ার সাথে সাথে রোমান সম্রাটের রাজপ্রসাদের চোদ্দটা গুম্বুজ বেঙ্গের চোরমার হয়ে গেছে আপনাদের এলাকার এমপি সাহেব জন্য একটা আম গাছের আপনাদের জন্ম জন্মগ্রহণ করেছেন জন্মের সাথে সাথে পারিশের হাজার বৎসরের অগ্নিকুণ্ড সাথে সাথে নিমে গেছে আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের এই ওলি আব্দাল গাউস কুতুবের দেশ ছিলের একটা বোতল দিছে পানি খাওয়ার জন্য আজকাল তারা গ্যালাস দেয় না বোতল তো বোতলের মুখ একটা খুইলা আমি মুখটা মুখের মধ্যে লাগাইয়া পানি একটুখানি পান করছি খাওয়ার পরে ওই পানিটা রেখে দিছি আরেকজন লোক পানি পান করার জন্য আরেকটা নতুন বোতলের মুখ খুলতেছে পানি পান করছে বোতলের মধ্যে মুখটা লাগাই দিছে আমার মুখ বোতলের মধ্যে লাগাইবার কারণে সেই ভিত্তি পানি পান করবে না কেন হের ধারণা হইলো মুখের মধ্যে থেকে বের করে যেখানে গষা দিছে সেই জায়গাটাই ভালো হয়ে গেছে ঘটনা একটা মনে হয়েছিল কোমন নয় ভিতরে হুদিরে বৈশাখ দেওয়ালের উপর দিয়ে তীর মারে মুসলমানের উপর আইসা পরে আল্লাহ নবীকে বলেন হুজু এই একটা তো আমরা করতে পারতেছি না এইটা নিয়ে আবার বিপদে আছি দাসুল সাল্লাহ আলাইসাল্লাম ডাক দিয়ে যাও আল্লা আল্লাহ রাসুলের সঙ্গে খাতির বেশি এখন সাহবাই কেন রাত্রে যায় একজন আরেকজনে কর ইদানিং দেখছি আল্লাহ নব্বী আমার একটু বেশি ডাক খুঁজ কর মনে হয় আমার চোখের মধ্যে বেতা এর জন্য আলী নামাজ হাজির হতে পারে না আলিরে নিয়ে আসে হজুরের সামনে আলিরে হাজির করা হয়েছে হজুর মুখের থেকে একটু টুতু বের করে আলীর চোখের মধ্যে বসা গেছে সাথে সাথে চোখ ভালো তোমাকে বিজয় করতে হবে হজরত আলী নিয়ে বাংলাদেশের বাঘ এটা হইল আল্লাহ বাঘ কার বাঘা হাতে নিয়ে হাজর হয়েছে চিন্তা করতে শুরু করে দিয়েছেন এমন সময় তাকে দেখে বাম হাতে প্রতিপক্ষের আক্রমণ ফিরেবার জন্য যেই ডাল ওই ডালটা ভেঙে গেছে হজরত আলী মনে মনে ভাবতে শুরু করেছেন কামজ দুর্গের গেটের মধ্যখানে ধরে আল্লাহ কয়েকবার বলে টান দিয়েছেন পুরা গেটটা আলিরে হাতে চলে এসেছে গেইটের উজন আসি যুদ্ধের পরে গেটটাকে ফেলে রেখেছেন সারাদিন গেইটের চতুর্দিকে লোকজন এসে তো রেমনি কোনখান্দা দলরে দেখার জন্য একত্রিত হয়ে আসছে আইসা জনে মিলে টান দিয়েছেন গেট নাড়াইতে পারে না আল্লাহ রে হাবিব জিজ্ঞাসা করেছেন আলী শুনেছি যুদ্ধের ময়দানে গেটটাকে কেমন করে ডাল বানাইছিলেন একবার আমাদের সামনে গেটটাকে উঠায় দেখা হাজার তালী বলেন হুজুরে বাম হাতে উঠাইয়াছিলাম বাম হাতে ধরে টান দিয়েছে গেট নরে না আল্লাহ রাগ দিয়ে বলেন আলী আর চেষ্টা করিস নারী আলী লজ্জা পাওয়ার কোন কারণ নাই কালকে যুদ্ধের ময়দানে তুমি যখন তোমার হাতের সাথে গেটটাকে উঠা রেখেছে মুখের থেকে তু তো বের করছে আলীর চকবালা লড়াই চক খুইলা জমিনে পড়ে গেছেন চকটাকে হাতের মধ্যে উঠাইয়া রসুলের দরবারে নিয়ে যায় বলছে হুজুর চক খুলে পড়ে গেছেন আল্লাহ নবী ওই চকের মধ্যে আমার নিজের গেঞ্জি নিষের গেঞ্জি কিন্তু গামি গেছে এই যে গামতেছি অনেক সময় দুই চারটা মাহফিল কুইলে রাত্রে বেলা তিনটা চারটার সময় যখন বাসার যাই বাসার যায় কাপড়টা উপর দিকে উদায় আর বেগম আমার মুখের আমার শরীরে গাম সুগন্ধ না দুর্গন্ধ দুর্গন্ধ আপনাদের দরকারি মামসব গামলে হয় সুগন্ধ চেয়ারম্যান সাহলে জি জেলা পরিষদের চেয়ারম্যান যদি গামে দুনিয়ার সমস্ত মানুষের গামের থেকে দুর্গন্ধ আমার লবি গামছে বেশ কে আমি মেয়ের বিয়া গোটা মস্তিষ্কা বেশকে আম্বরের সুগন্ধি দিয়েছে আমার গ্রামে দুর্গন্ধ রাসুলের গ্রামে সুগন্ধ বেশ কমছে আমি আবার জিজ্ঞেস করতে চাই আপনাদের এইখানে ঘুমাইলে আয়েশ হাসিদ্দিকের হুজুরের ভিতরে যখন আসছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ডাক দিয়ে আল্লাহ হুজুরত আয়াসিদ্দিকা আল্লাহ ডাক দিয়ে হুজুর জিবরাইনের সঙ্গে আপনার দেখা হয়েছে বলেন সঙ্গে দেখা চ্ছা তাইলে আপনি আমার ঘরে যে ঘুমাইছিলেন মনে হয় বিলে গেছে দাসুন কইদ বলছি না জানা এসেছি কেউ দুইদের একটা তৈরি আপনি না করেন কেন না করেন কেন আল্লাহ নবী ডাক্তারের মাসা শিখেছেন ঘুমাইলে উজুবাঙ্গের উজু সারা ঘুম থেকে উঠে উজু সারা যায় নামাজ পড়াইছেন হয়তো জিবাইলাম উজুবাঙ্গের হুকুমরা ফাল্ট দিছে আল্লাহলা আপনি যাওয়ার ঘরে ঘুমাইছেন বলছেন দুই একটা তো হয়েছে আল্লাহ বলে নাই খুব ভালো করে শোনো দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়ার মাটির তৈরি আর আমি নবী জান্নাতের মাটির তৈরি জান্নাত সুগন্ধযুক্ত দুনিয়া দুর্গন্ধযুক্ত দুনিয়ার তৈরি মানুষ যদি ঘামে তাইলে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয় আমি নবী জান্নাতের মাটির তৈরি আমার শরীরের গাম বের হয় সুগন্ধযুক্ত সুতরাং দুনিয়ার মানুষ যখন ঘুমায় তখন তার চকায় অন্তর্মাস্লাম এতেকাল করেছেন আমার ভাইরা এতেকাল করেছেন এতেকালের ডেটটা আপনারা জানেন তো তারিখ হাসতে যেম হয়েছে এর মধ্যে কিন্তু বেশ কম আছে জন্মের মধ্যে এক তালাভ আছে মৃত্যুর মধ্যে কোন এক তালাভ নাই হুজুর বারৈরিাল করেছেন সমস্ত সাবেছে আইসা রাসুল দেখতেছে আর সবাই কান্নাকাটি করতেছে আহা হতরত হাতি নিয়ে বের হয়ে গেছে মদিনার গুলি দিয়ে ঘুরতেছেন আর বলতেছেন আল্লাহ নবীকাল করেছেন এই কথা যদি কোনো ব্যক্তি আমার সাম্যে দাঁড়িয়ে বলে আজ অনুকাহ আমি তার গরদান কেটে ফেলবো আমার মেয়েরা হজরত উমর পাগলের মতো মদিনার গুলি গুলি গিয়ে উঠতেছেন তোমার ভাইয়া যেদিন হজরত হাসান ছয় মাস একাধারে ফাতেমা বাবার মৃত্যু থেকে কানছে আলিয়ার উসমানের বাকরুদ্ধ হয়ে গেছে হজরত উমর ইত্তাব পাগলের মতো হয়ে গেছে সাহবাই কালাম যেদিন সুখ পালন করতেছে আর সেই দিবসে তুমি জোস্নে জলুসদের করে আল্লাহর নদীর আগমনের স্লোগান দাও হাসলের কঠিন ময়দানে হজরতের ফাতেমা তোমার বিরুদ্ধে এক লম্বার আসামি নিয়ে আল্লাহ নবীর চোখের দিকে নজর করেছেন তারা বলছেন হুজুর এনতেকাল করেছেন হজরত উমর যাইয়ের অন্তরের দিকে নজর করেছেন ওমর বলছেন রাসুল মারা মানুষ মৃত্যু বরণ করলে অনেক কিছু দেখা যায় কিন্তু আল্লাহরের নবী দেখেছি আগে যেমন ছিল তেমনই আসে হজরতে ডাক দিয়ে বলেন আল্লাহরের নবীর মৃত্যু এরকমই হয় তখন যদি তুমি গুমের কথা বলো আল্লাহ নবী করেছেন হুজুরের চক এতেকাল করেছেন অন্তর থেকে রূপ এখনো যায় নাই সুতরাং গুমের কথা অনুযায়ী রাসুলকে বলতে হবে মিলা এতক্ষণ মানুষ আমি আপনাদের সামনে যা বর্ণনা কল সব রসুলের মিলাত বর্ণনা করছি এখনই হুজুরদের কাছ থেকে ফটো জিজ্ঞেস করে দেখেন আমি মিলাদের বর্ণনা কইরা। আমি নফল এবাদতের সব পাইছি আপনারা যারা শুনছেন আপনারও নফল এবাদতের সব পাইছেন ঠিক না বেঠিক আপনারা সব পাইছেন আমিও নফল এবাদতের সব পাইছি এখন আমি জিজ্ঞেস করতে চাই ফরজ বাদ দিয়ে নফল করলে আজকে মাহ ফিল শুনছেন তার জের নামাজ পড়লে বড় সব সাড়ে তিনটা পর্যন্ত নিচে যে শুইতেছে আর বেগম রে ডাক দিয়া কর সাড়ে তিনটা সময় শুইতেসি অন্যদিন এগারোটা সময় ঘুমের কত কাজাও সে নয়টা আগে না একটা কমলা যদি খাইতাম এরকম বৃদ্ধ মা অসুস্থ বিছনায় ফেরে উঠেছে হে মা যদি কম্বল মানে কমলা খাওয়ার কথা বলে ছেলের হুস্তাহে সকাল বেলা ফজরের নামাজ ফেরিয়ে কমলার দোকানে সামনে গেকার দিনটা বাজার আটটার সময় দোকান খুলছে খোলার পরে ডাক কমলার দোকানদার ডাক দেখো দেখো তুমি আমার বনির কাস্টমার আপনাদের দেশে বনি বুঝেন সাইতের কাস্টমার হ্যাঁ প্রথম কাস্টমার তোমার লোক যদি ওখানে মোলামুলি করি আমার যাত্রা খারাপ সুতরাং কোনো মোবাবলি নাই তুমি যদি কমলা নেওয়া ষাটটা নিতে একটা করে কমলা বিক্রি হয় না কত যখন তুই ষাটটা কমলার দাম কত এবারে ওইটা কথা এখন যদি আমি মোলামলি করি তাহলে আমার সারাদিন যাত্রা খা সুতরাং ফিস রেট একদম চারটে কমলা পঞ্চাশ টাকা হ্যাঁ ওইটা কথা দিব তোমার যদি সাইরা দেয় তাইলেও কিন্তু আমার যাত্রা খারাপ সুতরাং তোমার একটা কথা আমার রাখো কথাটা হইলো দাম কিন্তু লাগবে এর এক পয়সা কম হবে একটা কমলা দিয়ে দিব ফিরি যেই কোথা একটা দিব ফিরি হেউটা কোথাও একটার ফিরি দিবা দিয়ে কোন ব্যক্তি নামাস পরে এক সাতাইশ রাখাতের সফ বাহ নিয়ত করছে মাহফিলে বইছি ফাঁকরি সারা মাস পড়তাম না এত বড় সফ সারে পরের দিনের ফাঁকরি কিনতে মনে নাই নামাজ পড়তে যখন গেছে যায় দেখে মুসলমানদের লুঙ্গি খুললাস মাথার ফাঁকরি বানছে ফাঁকরি বান্ধা হইলো শুনল নিষেদা নিষেধা কি শুড়ছে তাদের বিরুদ্ধে কোন প্রতিবাদ নাই বড় বের করে এই দেশের মানুষকে ডোকা দিতে যারা চায় পরিষ্কার কথা বলতে চাই লুঙ্গি খুললাম মাথায় ফাগরি বাড়ি ঠিক ঠিক সত্যিকার নবী প্রেমিক এই গ্রুপ থাকে সেই গ্রুপের নাম সাল্লামের সুন্নতর উপর যেমনি করে আমল করে তেমনি করে আল্লাহ নবী দিনের বললে। রক্ত দেওয়ার জন্য তারা প্রস্তুত বাংলাদেশে সলমান বাংলাদেশে আমদ শরীফ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে প্রতিবাদ আমরা করেছি হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে ব্রাহ্মণ বাড়িয়াতে ছয় জন শাহাদুলিয়া চুরে রক্ত আমরাই দিয়েছি আমরা আল্লাহর নবীর মিষ্টি খাওয়ার সন্ন্যত শুধু পালন করি না রক্ত দেওয়ার সন্ন্যত আমরাই পালন করি ঠিকঠাক ঠিক সাক্ষী রেখে বাংলাদেশের মুসলমানের জন্য দ্বিতীয় কারবালা হিসেবে চিহ্নিত থাকবে সপলা চত্বরের সম্ভব আমার আমরা সেইখানে দিয়েছি নাস্তিক রক্ত দিয়েছি এই দেশে আমাদের না পাঁচল্লিশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন এই দেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তথ্য প্রদেশ সরকার আমরা তার কোন আমরা লড়াইতে নই হবে না তার প্রমাণ দেখেন তার প্রমাণ লতির সিদ্ধি যতদিন মন্ত্রী ছিল পুলিশ তাকে দিয়েছে আমরা তার বিরুদ্ধে কিছু বলি নাই যখন হজের বিরুদ্ধে জমাতের বিরুদ্ধে কথা বলেছে তখন আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি যে যেখানে আমার কোন আপত্তি নাই কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলতে বাংলাদেশে সাবধান ইসলামের বিরুদ্ধে কথা বলতে বাংলাদেশে সাবধানের দেশ Esto me olvido de calque Cotabón te da, jovena Ya que la voy muy rápido আপনাদের সিলেটের কোন একজন খ্রিস্টানকে যায় বলেন ও খ্রিস্টান ভাই আমি তোমার খ্রিস্টান ধর্ম কুবুল করতে চাই তুমি যদি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো বলো সঙ্গে কিবহারের বাপ হতো নাই শাসা আছে কি ব্যবহার ঈশা সালামের জিন্দগি থেকে কেউ দেখাতে পারবে জি আমার নবীর জি সাথে কি ব্যবহার এটা যদি একটু তোমার নবীর জীবনীর থেকে দেখা দাও তাইলে আমি খ্রিস্টা হইতাম পারবোনি বাফ নাই বাফের বোন আছে কথা কেন যদি এখন বলেন বিবাহ সাদীর কি তরিকা তোমার সৌদুল্লাহ সাল আলাই সালাম এগারোটা বিবাহ করেছেন আমরা সাপলা কি জন্য জমায়েত হয়েছিলাম কেন আমরা কাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিলাম আমার মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখবেন নাস্তিক মূর্তক বল রাসুমকে বহু বিবাহিত বলছেন রাসুলকে নারীবাদী বলছেন রাসুনকে লোচ্চা নবী বলছেন রাসুনকে সুন্দরী পালন নদী বলছেন নউজ এই ধরনের শব্দ উচ্চারণ করেছেন যেই শব্দ গোটা পৃথিবীর কোনো জাহেল আল্লাহ কোনো দিন নারীর দিকে রাসুল তাকিয়েছেন এই কথা কোনোদিন বলেছেন কিন্তু রাসুলের চরিত্রে আঘাত করে নাই আমার দেশের নাস্তিক মোত্তাদের গানেরা রসুলের চরিত্রের উপর আঘাত করেছেন এগারোটা বিয়ে করেছেন কি আমত পর্যন্ত এই উম্মতের যারাই বিয়ে করবে এগারো প্রকারের যে কোনো এক প্রকার নারীর সাথে আপনি আমার বিয়ে হবে আমরা যারা বিয়ে করছি যারা করি নাই প্রত্যেকের জেনে রাখবেন এগারো প্রকারের যে কোন এক প্রকারের নারী হয়তোবা বা দৃষ্টান্ত বলতে চাই আপনি হয়তো আপনার খালা তো বোন বিয়ে করবেন চাষা তো বোন বিয়ে করবেন মামাত বোন বিয়ে করবেন অথবা আপনার গোষ্ঠীর যে কোন একজন আপনার বংশের যে কোন একজন কাউকে বিয়ে করতে পারেন এটা হইলো আপনার ঘরের আপনার কাছের অথবা দূর্বর্তী ওচিনা কাউকে বিয়ে করবেন আপনার বয়স কম অথবা আপনার চাইতে স্ত্রীর বয়স অধিক পরিমাণে কম হতে পারে সেই বয়সের হইতে পারে এটাও আপনি বিয়ে করতে পারেন অথবা আপনি যে বিয়ে করবেন কোনো বিধবা কি বিয়ে করতে পারেন অথবা তালাক প্রাপ্তা বিয়ে করতে পারেন পারেন কি পারেন না এরকম এগারো প্রকারের নারীকে বিয়ে করে রসুল সালিল্লা সাল্লাম কিয়ামত পর্যন্ত উন্মতির জন্য আদর্শ রেখে গেছেন স্তির সাথে উঠা বসা চলাফেরা ঈসা আল্লাহ সাল্লামের উন্মতির মধ্যে নাই আমার নবী সাল অল জিন্দি অলরাউন্ডার অলরাউন্ডার হুজুর আকম সালের জিন্দিট এমন কোনো দিক নেই যেটি রাসুলের জীবনীতে পাওয়া যাবে না আমার যুবক ভাইরা কথাগুলি ভালো করে শুনে রাখবেন আপনি মনে করবেন যে হুজুর আমি তো এখন আপনার এই সিন্দা বাজারে ফুটপাতে ব্যবসা করি এখন ফুটপাথের ব্যবসায়ীর জন্য রাসুলের কোনো আদর্শ আছে কিনা আমার নবীও ফুটপাতে ব্যবসা করেছেন হুজুরও ফুটপাতে ব্যবসা করেছেন রাস্তার কিনারে দাঁড়াইয়া রাসুল মাল বিক্রি করেছেন কিনেছেন আমার বাইরে এখন বলবেন হুজুর সকালবেলা উঠতে আমি বাজারে যাই বাজারে গেলে দিন আমাকে দিনমজুর হিসাবে মানুষ আমাকে কাজের জন্য নিয়ে যায় দিন মজুরের জন্য কোনো আদর্শ আছে কিনা আমার নবী দিন মজুর হিসাবে ইহুদের কুয়ার থেকে পানি উঠাইছেন ইহুদের কুয়ার থেকে রাসুল পানি উঠাইছেন আপনি বলবেন হুজুর আমি তো ব্যবসা করি এখান থেকে ডাকাত থেকে সিলেট থেকে মাল নিয়ে যাই নিয়ে ডাকাতে যাই বিক্রি করি আবার ডাকাত থেকে মিল মাল এন না সিলেটে বিক্রি করি আমার রাসুল সাল্লাহ সালাম মক্কা থেকে মাল নিয়া, সামনে সে নিয়ে বিক্রি করছেন ওখান থেকে বিক্রি করছেন খুজুর এক্সপোর্টের ব্যবসা করেছেন খুচুর শিয়ার প্রতিষ্ঠান আবার বাকিতে মাল রাসুল্লাহ সালাম বিক্রি করেছেন ব্যবসার মন কোনুল্লাহ সালামের জিন্দিগিতে নেই আরেকটা শেষ কথা বলতে চাই যারা সর্দার মহবর তারা বলবেন খুজুর আমরা তো সর্দারই করি বলতে চাই আমার নবী পৃথিবী বিখ্যাত সর্দার ছিলেন ইয়াসমানের নিচে জমিনের উপরে আমার নবীর চাইতে বড় সর্দার পৃথিবীতে আল্লাহ পাকা তৈরি করেন নাই আমার ভাইরা কোন সময় লা ঠিক নাই এরপরে বাজার থেকে মুলি কিননা শুকাইয়া বাস রেডি কথা হয় না ঠিক কিনা কম কষ্ট দিনে কিনা বয়স ২৫ একুশ থেকে ২৫। ওই বরাবর গাতনি হওয়ার পরে এরপরে পাথরটা কোন গোষ্ঠীর সর্দারে রাখব। কোন গোষ্ঠীর মাতবরের হাতে রাখবে এই নিয়ে পাতর টাত্তর লইয়া মরিটুলি শুকা সব রেডি কোন সময় লাগবো ঠিক নেই দ্দাররা দূরের থেকে তাকাই এসে দেখে যে আল্লাহর নবী পঁচিশ বছরের বালক মোহাম্মদ বিন আবদুল্লাহ ওই ডাক দিয়ে যা ফাইছিল করছিলাম এখন বাকি যা তুমি যদিও কথা বুঝতেছেন যদি দুই গ্রামে ঝগড়া লাগে দুই গোষ্ঠীর ঝগড়া লাগে চেয়ারম্যান মেম্বাররা যায় প্রথম কি করে বিচার মানা বিচার মানায়া ডেটটা কইরা সেই মুখ তারিখে এটা নিয়ে বসা হবে এর এক পর্যন্ত আর নাই আল্লাহীরা বন্ধ হয়ে গেল না বাবা কোন সময় লাগে ঠিক নাই আল্লাহর নবী ডাক দিয়ে শুরু জন্য ডেটের কোন দরকার নাই ফাইসালা এখন আসতে কোন সম্পর্ক <laughs> <laughs> <laughs> <laughs> মুসলমানেরা পাথরটাকে ডাকা দিয়া চাদর উপরে উঠাইয়া সমস্ত একসাথে সময় উঠেছেন পাতরটা যেই জায়গায় রাখবে সেই জায়গা মতন যাওয়ার উপরে দিয়ে পাথরটাকে জায়গা মতন রেখে দিয়ে বলছেন বলেন তো দিকে আরেকজনের দিকে তাকে না এত বড় সর্দার পৃথিবীতে আর আসে নাই ঠিক মুসলমান প্রধান ছিলেন কিনা আসল আদর্শ সে আদর্শটা একটু মাইনা চলের আদর্শের দিকে তাকান খালি আলাইকা আর গরম গরম জিলাফি এইগুলির দ্বারা কোন কাজ হবে খুব ভালো এইগুলি দ্বারা কোনো কাজ হবে না বাইরে হুতাইলে বাড়ো নাই উঠবার আগে মাঠে উঠবার আগে বেড়ে হুতাই আসবে কোন কাজ হবে না মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাই সাল্লামের আদর্শ সাড়ে তিন থেকে সর্বাঙ্গ আপনার পরিবারের ব্যক্তিতে সব জায়গার মধ্যে পালন করেন আমার ভাইরা রসুল সাল্লাহাম নিজের কাপড় নিজে সিলাই করে হুজুর একটাকে সাহায্যে জিজ্ঞেস করছেন হুজুর আপনার কাপড়টা আপনি নিজে সিলাই করেন কেন আপনার কাপড়টা দিয়ে দিলে কত মানুষ আছে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন দেখো এই সিলেট শহরে কত মানুষ হবে আমার উন্মতির ভিতরে টেইলার ওই টেইলারের কাছে মানুষ যখন কাপড় বানাইতে যাবে তখন যেন সে তার সঙ্গে ব্যবহার করতে যেন হিসাব কীরা করে যে আমার ও টেইলার ছিল অনেক মুসি হবে আমার উন্নতির ভিতরে যারা জুতা করবে তার কাছ থেকে জুতা করতে যায় যেন আমার আদর্শটাকে স্মরণ করে তার সঙ্গে যেন কেউ খারাপ না করে এই জন্য আমি মুসির কাজ করে তার ইজ্জত দিয়ে আল্লাহ নবী ডাক দেখ আয়সা বেলুন আদা দা আমার কাছে আমি রুটি বানাই হুজরতামে রুটি বানাইছে বানাইয়া তারপর খোলার মধ্যে আপনাদের দেশে খোলা কি যেখানে দিয়ে রুটি সেখানে তাওয়া তাওয়ার মধ্যে রুটি দিচ্ছে তার ইজত এবং সম্মান বাড়াইবার জন্য আমি বাবুর শ্রীর কাজটা করে গেলাম তার সঙ্গে যাতে কেউ না করে যে আমি নবী বাবুর ছিলাম এখন আমরা যেন আয়েশা সিদ্দিকে দেখি যে তাওয়ার মধ্যে দিছে আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছেন ও আল্লাহর হাবিব এটা যে খোলার মধ্যে দিলেন এতক্ষণ তো লাগে না আমরা যে রুটি খোলা নেই এটা তো রুটি তো তাও দিলে বাজা বাজা হয়ে যায় আপনার তা আল্লাহ বলেছেন রাহমাতুল রহমাতুল্লিলামের হাত যেই রুটির মধ্যে লাগছে সেই রুটির দু চোখের আগুনেও জলবে না দুনিয়ার আগুন তো দূরের কথা মাটি কাটে খন্দ খোলার সময় রসুল সালাইসাল্লাম সেই খন্দকে সাধারণ সৈনিকদের মতো কোদাল দিয়া রসুল পাথর কেটেছেন শুধু তাই না আমার ভাইরা আ আল্লা নবীর কাছে বলছেন ও আল্লাহ হাবি ওই পাথরটা কেউ কাটতে পারতেছিনা কোন কোরাল দিয়ে দিয়া কুদাল দিয়া সাফল সেটাকে কাটা যাচ্ছে না আমার রসুল সাল্লাম সেই পাথরের কাছে যাইয়া আল্লাহ নবী এক কুপ কি আদর্শ বলে করে শোনেন আমার যুবক বেহীরা হুজুর বলেছেন দলিয়ার শ্রমিকদের জন্মের বলেছেন মালিককে বলেছেন গাম শুকাইবার আগে বিরুদ্ধে আন্দোলন করে বেতন বাঁচার জন্য আন্দোলন করে আল্লাহ নবীর আদর্শ যদি থাকতো গোটা পৃথিবীর কোন শ্রমিকের আন্দোলন করা লাগতো না শ্রমিকরা সেখানে এক লক্ষ ২৪ হাজার সাহবা একরামের সামনে কোরআন শরীফের আয়াত নজির হয়েছে আলি ওম আকম দিন আল্লাহ পাক আজকের দিনে দিন ইসলামকে তোমাদের জন্য ভিতর থেকে কিছু বের করার প্রয়োজন নাই এটার জ্বালা জালা দেওয়ার কোন প্রয়োজন নাই দিন ইসলাম কমপ্লিট কমপ্লিট যখন হয়ে গেছে রসুলাম সাহাবাহিক সামনে বলছেন আননি আন্নিওয়ালা আয়া একটা আয়াত যদি থেকে তোমাদের কাছে পয়সা থাকে সেটা পরবর্তী সেই দিন যখন পৌঁছাই দিয়েছেন এখন পৃথিবীর পরি বাড়তেছে একদিন আমেরিকা আবিষ্কার হবে তারপরে পৃথিবীর আনাচে কানাচে মুসলমান বাড়তে থাকবে তাদের জন্য তো দিন মুখে মুখে প্রচার হইলে চলবে না আল্লাহ পাক এক নম্বর দিন কমপ্লিট হয়েছে আমার নবীর মাধ্যমে দুই নম্বরের দিন প্রচারিত হয়েছে সাহাবাহের মাধ্যমে তিন নম্বরের দিন লিখিত হয়েছে ইমাম আজম আবু হানিফার মাধ্যমে চার নম্বরটা আসেন পরিবর্তনের কথা বলে কেউ কোরআনের মন গড় করে তখন সেই দিনকে পাক অবিত্র রাখার জন্য আল্লাহ দেবন্ধের জন্য দিয়েছে আমলকারী ওলামাই দেওবন সুন্নতের প্রচারকারী ওলামাই দেওব নিয়ে সারা পৃথিবীতে চলছে শেষ কথা বলে দিয়ে যাচ্ছি গোটা পৃথিবীতে আজকে দুইটা দলের খুব বেশি বিরোধিতা হচ্ছে একটা হলো হজরত ইমাম আজম আবু হানিফ রাহমতুল্লাহিয়ালে হানফিমাজ হাবের বিরোধিতা দেখবেন যে মসজিদের মধ্যে যাইয়া ইমাম সব মুসিদের নামাজ পড়ায় মুসুল্লি হইল ফার্স ফার্শ্ব মুসল্লির মাঝ কামাজ পরিকল্পিত ভাবে জোরে কয়ে দিল মাদ্রাসার মুহতামে মাদ্রাসার মধ্যে মুসলিম শরীফ তিরমিশ বখারী শরীফ পরা হে হইতে বখারী শরীফ আছে বখারি যখন আনবহে বাংলাটা তখন ইডার তো ওই যে হেন দারুল কোরআন মাদ্রাসা দরগা মাদ্রাসায় যে বখারি ফা ইডা লইয়া ইডাইনে আবার অতটা ফিরা দিয়ে বেড়ার ঘরের বেড়া থাকলে আমি একটার একদিন ধরলাম ভিতরে বলাম যে তুই বোখারি কই বাড়ি হাজি বাড়ি বাড়ি হইলো হাজি বাড়ি তিনবার হস করছে লেখাপড়া জানা হের বাপে আর হের বাপ হইলো হের দাদা আর হের বাপ হইলো প্রাইমারি স্কুলের মাস্টার আর হ্যাঁ মেট্রিক গেছে ইটালি আমি বললাম তুই বকারি ঠিক বাপর দাদা বখারি করে তুই যত লোক যত বিরোধিতা করে বাইপাসের এখানে যে তিনদিন তাবলিগের ইস্তেমা হয়েছে দশ বাগের এক ভাগ মানুষ বেদা হইলে জমায়ে দেখাও না দশ ভাগের এক ভাগ জমায়ে দেখা এই জন্য আমি সব জায়গার মধ্যে বলি টঙ্গিম থেকে শুরু হয়েছে শুধু জুমান নামাজে এই জন্য আমি বলি টঙ্গির বিশ্ব ইস্তেমায় যে মানুষ হয় এই মানুষগুলির পুজোয়ার ইস্তেমজা করার জন্য যে না বদনা সারা বাংলাদেশে তাব্দ বিরোধীদের সংখ্যা গন্যা ওই লুডা ভদনা সমানো হবে লিপিবদ্ধ করেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আর দুই নম্বরের সুননত কে মানুষের দোয়ারে দুয়ারে গাঠি মাথায় লইয়া লয়া যারা পৌঁছাই দিয়েছেন তারা হলেন তাব্দি জমাতে জাননাতে যাওয়ার গাড়িটার নাম সেরাতে মুস্তাকিম আসতে করেন তো দেখি সুরায় হাতে হাসারা কোন নাম আসে প্রতি যত নামাজ পড়ি মহল সব নামাজিম্লার দরবারে আল্লাহ সিরাতে মুস্তাকিমের যে গাড়িটা মধ্যে উঠে দাও উপবন ফেরাব তার জয়ন্তী গায়ে গ্রীষ্ম দেখছি ওই সিরাতে মুস্তাকিমা তোরতাম কই যাইতাম জাননা মারা গেছে মাঝার গুম সাতটা কয়টা গুম্বো যে মারা গেছে আপনাদের এলাকার কুটুবস গরু ছাগল আপনারা কেউ যান না বাবা আইনারে কারিগা আইনা বসাই গুরু সাগমে দুর্দিষ্ট খুব ভালো করে মনে রাখেন এক নম্বর দেবন্দী মাদ্রাসা দুই নম্বর বেদাত বি তিন নম্বর তাবলিপ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তিন দিন মসজিদেতে উপস্থিত কে مرتکا ওই গাড়ি ঢুকবে ডাইরেক্ট জান্নাতে যাবেন আল্লাহ তৌফিক দান করুক সকলে বলেন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহ দেশ বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন আড়ালে যত মা আপনারা আলোচনা শোনার জন্যে বসেছেন মেঘের পানি করে যুবক বাইদেরকে দিনের খাদিমি হিসাবে কবুলের মঞ্জুর করে না যারা খাটা করে মাহফিল জমাইছেন কষ্ট করে যারা করেছেন। বাণী করে আমাদের জিন্দগি গুণাগুলি মাফ করে দাও তাম পৃথিবীর জমিনের উপরে যত মুসলমান নরনারী বসবাস করে আমাদের যত মুসলমান গানকে মাফ করে দাও রাব্বুল আলমিন আমাদের আত্মীয় স্বজন আমাদের মা বাপ শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি যারা কমলে চলে গেছে মেঘের বাণী করে সকলের কবরের আজ করে দাও আল্লাহ জানি না অন্ধকার কবরে চলে গেছে মেঘের করে ওই কবর গুলি জন্নতের বাগান বনায়াত যাদের মা বাবা আল্লাহ সকলকে সিপায় কামের করে দা আজকের মাহফিল উপলক্ষে অনেকে অসুস্থ রুগীর জন্য দোয়া চেয়েছেন আল্লাহ অনেক মানুষ আমাকে টেলিফোনের মাধ্যমে দোয়ার করে রোগীদেরকে শিফায় কামিল কঠিন বীমার থেকে আমাদের সবাইকে হেফাজত করো আল্লাহ জীবনে কোনো আমাদের কে ক্যান্সার দিও না আল্লাহ কোনো দিন আমাদের কিডনি খারাপ করে দিও না লিভার খারাপ করে দিও না জীবনে কোনো দিন আল্লা চোখের পাওয়া নষ্ট করে দিও না কালের শ্রবণ শক্তি নষ্ট করে দিও না জবাবটাকে কোনদিন বন্ধ করে দিও না যতদিন দুনিয়াতে বাড়ি চা থাকব তোমার ঢুকু মোতাবেক চলার তো ফির তোমারে তোর কে মোতাবেক চলার তো তোমার নারাজির থেকে আমাদের হেফাজত করো সৈতালি দুঃখ থেকে আমাদের হেফাজত করার থেকে আমাদের হেফাজত করবিনের কাতারে আমাদেরকে স্বামী করে দাও হক ও হকালিমদের কাতারে আমাদের সামিল করে দাও হাজত তুমি পুরা করে দাও আল্লাহ কেউ কোন মুসিবতে থাকলে মুসিবত থেকে উদ্ধার করে দাও রব্দুল আলমী আল্লাহ আজকে যারা এখানে হাত উচি আমাদের প্রত্যেকের কাজে করে নির যারা চাকরি করে চাকরি দিবর দাও ব্যবসা যারা করে ব্যবসা দাও সৌরুল্লাহ জীবন পরিচালিত সন্তানিদের দিনদারের থেকে রেজগার হয়ে স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মোহ্বত করে দাও আয়াল আমাদের সবাইকে পাশ নর মঞ্জুর করে না আমাদের পক্ষ থেকে সোনার নবী নাম পৌষায় আমাদের দোয়া কুবুলের মঞ্জুর করে না রব্ব না তব না ইন্নকান্তমীনা ইন্নকান্ত তোমরা আসসালামালিকুম রহমতুল্লা বকাত আমার আরো নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন জাক্লা খাই জমান কশে পড়ুন আপনারা কষে পড়ুন